বাংলা মানবতার আসসালামু আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে নজরদোষ থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারব নজরদোষ থেকে বাঁচার উপায় কি। আমরা পর্যায়ক্রমে আলোচনা করেছি যে নজরদোষ এটা সত্য জিনিস সুসাব্যস্ত কারো নজর যে কাউকে লেগে যায় কারো নজরের কারণে যে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় বা অনিষ্টের শিকার হয় এ কথাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যেমন করে হজরত ইয়াকুব আলী সাত সালামের ঘটনাকে উল্লেখ করে সেখানে তাস আমাদেরকে ব্যাখ্যায় বলা হয়েছে যে হজরত আলী সাত সালাম তার এগারো জন ছেলের প্রতি তিনি নজর লেগে যাবার ভয় করেছিলেন তখন তিনি ছেলেদেরকে বলেছিলেন যে তোমরা একই দরজা দিয়ে প্রবেশ করো না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে কারণ এতে করে কারো নজর তোমাদেরকে লেগে যেতে পারে আর এতে তোমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে আয়তের ব্যাখ্যায় আমাদেরকে ইমাম ইবনে কাসির ইমাম ইমাম ইবনে কুরতুবি এ কথাই জানিয়েছেন যে এই আয়ত দ্বারা প্রমাণিত হয় যে নজরদোষ বলে একটা জিনিস আছে এবং তা কাউকে লেগে যেতে পারে অনুরূপভাবে বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের বিভিন্ন উক্তিতে এ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নজরদোষ কথাটা সত্য এবং তা সুসাব্যস্ত যেমন বুখারি শরীফের হাদিসে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্ল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন আল- আল্লা হাক মানে নজর লাগা নজরদোষ এটা সত্য জিনিস এইভাবে হজরত আয়েশা রাদা আনহা তিনিও বলছেন রাসুল এ করিম সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছিলেন নজরদোষ থেকে বাঁচার জন্য ঝাড়ফুঁক করার এইভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নিজেও ইসমাঈলা তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম এই দুয়া ইসমাইল एवंहा झाड़तें प्रिय दर्शक बिंदु उत्तीगला उल्लेख करनी आयात और विश्वनबी मोहम्मद रसुल्लाह सल्लाह आलिस्ल्लम यथागुल उल्लेख कर सामने परेशन करते चाहिए वे कथाटा अपन के बुझाते चाहिए सेलो ये नजर दोष कथाटार सत्य कारो नजर का लेगे जाएँ से क्षतिग्रस्त हो বা ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারে তা কোরআন হাদিসের আলোকে প্রমাণিত এখন আমরা যদি চাই যে না ওপরের নজর যেন আমাকে না লাগে আমি যেন কারো নজর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় কারো নজরের কারণে যেন আমার কোনো অনিষ্ট না হয় আমি যদি বাঁচতে চাই তাহলে আমার বাঁচার উপায় কি এই বাঁচার উপায় কি সেই সম্পর্কে দুটি কথা আমি আপনাদের কাছে রাখবো এক নম্বরে আমরা বাঁচতে যদি চাই কারো নজরের অনিষ্ট থেকে কারো নজরের ক্ষতি থেকে তাহলে আমাদের করণীয় কি এই করণীয় সম্পর্কে আমাদেরকে বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম উপায় উপকরণ দিয়ে গেছেন তিনি বলে গেছেন যে আমরা নজরদোস্ত থেকে বাঁচতে চাইলে কি করতে হবে তাই সর্বপ্রথম আমাদের যে কাজটা করণীয় নজরদোস্ত থেকে বাঁচার জন্য তা হচ্ছে সকাল ও সন্ধ্যায় যে সমস্ত জিকির আজকারগুলো পড়ার কথা আমাদেরকে বলেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী যে সমস্ত আজকারগুলোর প্রতি আমাদেরকে যত্নবান হতে বলেছেন আমরা যদি সেই জিকির আজকারগুলোকে রিকির আজকার আদায় করি তাহলে ইনশা আল্লাহ কারো নজর আমাদেরকে লাগবে না বা ওপরের কুদিষ্টি থেকে আমরা নিজেকে বাঁচাতে সক্ষম হব। তাই তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বললেন মা বিন আবদিন ইয়াকুল এই হাদিস বর্ণিত হয়েছে এবং তার সহিদ বলে প্রমাণিত আল্লাহ নবী বলছেন যদি কোন বান্দা সকাল সন্ধ্যায় এই দুয়াটি পরে যত্ন সহকারে কোন জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না দোয়াটুর অর্থ হচ্ছে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি যে আল্লাহর নামের সাথে পৃথিবী এবং আকাশের কোন কিছুই ক্ষতি সাধন করতে পারে না সেই আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি যখন আপনি এই দুয়াটা পড়বেন আল্লাহর নাম নিয়ে যখন আপনার সকাল ও সন্ধ্যার জীবন শুরু হবে সকালে পড়ে নিলে সন্ধ্যা পর্যন্ত কোনো জিনিস আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না আর যখন আপনি রাতে পড়ে নিবেন তখন সারা রাত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের হেফাজত আল্লা রবুল আলমিনের সংরক্ষণে আপনি থাকবেন তখন কোনো জিনিস আপনার কোন ক্ষতি সাধন করতে পারবে না এইভাবে রসুল করিম সাল্লি ও সাল্লাম ইবনে খোবাইম নামক সাহাবিকে বললেন হাদিসও আবু দাউদ এবং তিরমিদিতে বর্ণিত হয়েছে এবং তা সহি হাদিস আল্লাহ নবী বললেন সাহাবি যে তুমি পর যখন সন্ধ্যায় উপনীত হকাল মানে হচ্ছে কল আউ বেরাবিল নাস এবং কুল আউদ বেরাবিল ফালাক তুমি এই দুয়া পড়ে নাও তিনবার পড়ে নাও তাহলে এই দুবাই তোমার জন্য যথেষ্ট হবে प्रत्येक जिनके मैं प्रत्येक जिनके तुम्हें हिफाजत करीम सल शिक्षार आलोक एक जो व्यक्ति प्रत्येक रे शुरसी पार कर पक्ष हाफेज तरह रक्षाकारी तर देखार दाय निजुक्त कोा तादी द्वारा प्रमाणित मुस्लिम शरीफर हादिसर मध्य बर्णित हजरते आबूर तला करीम सल अलहीसलम के रमजान जकतर डिट्टी लगिए दिलेन पहारा देवारहारा दिशेल ए मत अवस्थाय एक बक्ति एसान जिस समस्त जिनिसप्रो पन्न द्रव्य से आचलाते तर कीसे बस्ताय भरते शुरू कर दिल्ली तक धरल पर तुम्हें कल विश्वनबी मुहम्मद रसल्ला सल्ला साल्लम का पेश करब तक से लोकटी खूब काकती मे शुरू कर दिल्ली अभवी वाली आया वाली हा जतुन शीदा अनेक अभाव আমার অনেক দায়িত্ব আছে অনেককে দেখাশোনা করতে হয় আমার অনেক প্রয়োজন তাই আমি এই জিনিস চুরি করতে এসছিলাম মেহরবানি করে আমাকে ছেড়ে দাও আমি আর আসব না আবহাওয়ারা বলছেন আমার দয়া হয়ে গেল আমি ওকে ছেড়ে দিলাম তারপরে ফজরের নামাজের পর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন মা আলা আসি রুকাল বা আবাহুরা হে আবু হরাইরা কালকে বা গত রাতের তোমার বন্দির খবর কি মানে নবীর কাছে ওহির মাধ্যমে খবর হয়ে গেছে যে একজনের সাথে আবু হরেনার এরকম অবস্থা বা এরকম ব্যাপার ঘটেছে আবু হরেরা রাধি আল্লাহ তখন বললেন হুজুর সে আমার কাছে খুব কান্নাকাটি করতে লাগলো তার নাকি খুবই অভাব অনেক নাকি দায়িত্ব আছে তার ওপরে তাই সে এরকম কান্নাকাটি করার কারণে আমার মায়া হয়ে গেলে আমি তাকে ছেড়ে দিয়েছি হাল্লা নবী বললেন কাদাবা ওয়াসাইয়দ সে তোমার সাথে মিথ্যা বলেছে আর সে আবারও ফিরে আসবে আবহাওয়াররা বলছেন আমি অপেক্ষায় থাকলাম কারণ নবী বলছেন ফিরে আসবে নবী যখন বলছে সে আবার ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে তাই আমি রাতে আবারও তার অপেক্ষায় থাকলাম যখন রাত হলো ঠিক তাই সে আবারও এসে ওই সামান নিতে শুরু করেছে ভরতে শুরু করেছে তার থলের মধ্যে আমি গিয়ে তাকে আবারও ধরলাম আজ তোমায় ছাড়ছি না আজ তোমাকে আমি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাবই আবারও সে কান্নাকাটি শুরু করে দিল দেখো আমার খুবই অভাব ওয়ালি আয়া আলুন হাজাতুর খায়াতিদা আমার ছেলে ফিলে আছে যাদের আমাকে দেখাশোনা করতে হয় আর আমার অনেক প্রয়োজন তাই মেহরবানি করে তুমি আমাকে ছেড়ে দাও হজতে আবু হরাইরা রাদিয়া তাল আনহ তাকে ছেড়ে দিলেন আবার ফজরের নামাজে যখন রাসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে তিনি গেলেন তখন আল্লাহ নবী আবার ওই কথা বললেন মা আফা আল্লাহ আসি রুকাল বার ইহা ইয়া আবাহরাই হে আবো হরাইরা তোমার গত রাতের বন্দির খবর কি হজরতে আবহরাইরা রাদিয়া আল্লাহ তে আল্লাহনা বললেন ইয়া রসুল আল্লাহ সে আমার কাছে আবারও খুবই কান্নাকাটি শুরু করে দিল এবং তার ছেলে সন্তান আছে তার নাকি অনেক প্রয়োজন এরকম কথাবার্তা এরকম কান্নাকাটি শুরু করে দেওয়ার কারণে হজুর আমি তাকে ছেড়ে দিয়েছি আমার মায়া হলো তাই আমি ওকে ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন হোয়া কাদ সে তোমার সাথে মিথ্যা বলেছে সে আবারও আসবে এখন আমি একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসব আসসালামু আলাইকুম আমি জানাদবী আপনারা দেখছেন যে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও জুনুম। সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি হাবু হর বলছেন আমি অপেক্ষায় থাকলাম সে আবারও এসছে তাকে আমি ধরলাম আজ তোমাকে ছাড়বো না আজ তোমাকে আমি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অবশ্যই অবশ্যই নিয়ে যাব। তখন সে লোকটি বলল দেখো তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিব সেই বাক্যটা যদি তুমি পড়ো কিছু জিনিস আছে যদি তুমি পড়ো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না আর সব সময় তোমার হেফাজত করার জন্য একজন দায়িত্বশীল নিযুক্ত থাকবে তখন সে শিখিয়ে দিল যে তুমি স্বয়নকালে প্রত্যেক রাত্রে পরে নিবে আ এতুল কুরসি এই আয়াত শিখিয়ে দিল হয়তো তো আবু হরাইরাকে আবু হৈরা তাকে ছেড়ে দিল সকালে আবার আল্লাহ নবী বললেন বলো আবু হরাইরা তোমার বন্দির খবর কি তখন আবু হৈরা বললেন হুজুর আমাকে আয়াতুল কুরসি সে শিখিয়ে দিয়েছে আর বলেছে যদি এইটা পরো তাহলে আমার হেফাজতকারী একজন থাকবে আর আমার নাকি কোনো অসুবিধা বা কোনো ক্ষতি হবে না আল্লাহ নবী বলছেন সাদা কাকু এটা সত্য বলে কথা বলছিলে তুমি কি জানো সে কে ছিল শয়তান সে ছিল শয়তান শয়তান ইবলিস এই তিন দিন ধরে তোমার কাছে আসছিল আর শেষে তোমাকে যে জিনিসটা শিক্ষা দিয়ে গেছে সেটা কিন্তু সত্য জিনিস তবে সে হচ্ছে মিথ্যাবাদী প্রিয় দর্শক বিন্দু আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি বা জানাতে চাইছি সেটা হলো এই যে আপনি আমি যদি রাতে সন্ধ্যায় এই আয়তুল কুরসি পাঠ করার যত্ন নিন তাহলে ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন সংরক্ষণশীল ফেরস্তা আমাদের হেফাজতে থাকবেন এবং আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন তাই অনিষ্ঠকর জিনিস থেকে বাঁচার এটাও একটি উপায় যে আমরা যত্ন নিব। অনুরূপভাবে যদি আমরা নজর নজরদাস থেকে বাঁচতে চাই তাহলে উপায় হচ্ছে এমন জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বা এমন জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেখানে আমাদেরকে কারোর নজর লেগে যেতে পারে যেখানে কারোর নজর আমাদের ক্ষতি করতে পারে এরকম জায়গা থেকে আমাদের হিফাজতে থাকতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হবে যেমন মনে করিলেন হজরে কোরআনে যে হজরত আলী সাহাত তার ছেলেদের ভয় করেছিলেন যে তাদেরকে লেগে যেতে পারে তাই তিনি বলেছিলেন হজরত ইয়াকুব আলী সাত বলেছিলেন হে আমার বৎসরা হে আমার সন্তানেরা তোমরা একটি দরজা দিয়ে প্রবেশ করবে না বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে কারণ বিভিন্ন দল যদি প্রবেশ করলে যেটা জানা গেছে সেটা এই যে তিনি ভয় করেছিলেন তবে আল্লাহর বিরুদ্ধে আমি তোমাদের হয়ে কোন কিছু করতে পারবো না আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চান তাহলে সেই ক্ষতি থেকে যে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো তা কিন্তু পারবো না ইনিল হুকম ইল্লাহ সমস্ত হুকুম একমাত্র আল্লাহ আল্লাহ হুকুম দাতা আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারে না তো ভাইরা আমার এটাও একটা মাধ্যম যে আমরা এমন জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখব যেখানে আমাদের কারো কুদিষ্টি আমাদের উপরে পড়ে যেতে পারে বা কারোর নজর আমাদেরকে লেগে যেতে পারে এরকম জায়গা থেকেও আমাদেরকে বাঁচতে হবে অনুরূপ আমি আর আপনি যদি কোনো জিনিসকে দেখি যা আমাদেরকে আকৃষ্ট করে যা আমাদেরকে চমকৃত করে তাহলে সেই লোককে আমাদের কুদিষ্টি থেকে বাঁচানোর জন্য আমরা যেন পড়ি মাশা আল্লাহ লা কৌথা ইল্লা বি যদি এটা পরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কুদিষ্টি ওই লোকটাকে লাগবে না বা ওই লোকটা আমাদের কুদিষ্টি থেকে রেহাই পাবে মুক্তি পাবে তাই তো আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বলছে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে তখন তুমি কেন বলনি মাশা আল্লাহ এরকম যদি বলতে তাহলে তোমার বাগানের কোনো ক্ষতি হতো না কারো কুদিষ্টি তোমার বাগানে লাগতো না বা কারো নজরদোষের কারণে তোমার কোনো ক্ষতি হতো না ইবনে কাসির রাহমেতুল্লাহ আলেই এই আয়েদের ব্যাখ্যাই বলেছেন যে যদি কেউ কাউকে দেখে চমৎকৃত হয় কারু মাল বা কারু ছেলে সন্তান বা কারু অন্য কিছু দেখে যদি কারু মানে মনে লাগে কারু চোখে ধরে যায় তাহলে সেই লোকটিকে চোখের কুদিষ্টি থেকে বাঁচানোর জন্য সেজন্য পরে নেয় মাসা আল্লাহ লাথা ইল্লা বি কারণ এটা যদি পরে নেওয়া হয় তাহলে সেই লোকটি আমার আপনার কুদিষ্টি থেকে বাঁচতে পারবেন অনেক সময় দেখবেন আমরা অনেক ছোট ছোট ছেলেদেরকে দেখি আমার ছেলে হোক বা আপনার ছেলে হোক পাড়া প্রতিবেশীর ছেলে হোক যার ছেলে হোক না কেন আমরা অনেক সময় অনেক ছোট ছেলেদেরকে দেখি ছোট ছেলেরা সাধারণত দেখতে অনেক সুন্দর হয় আকার আকৃতি তাদেরকে ভালো লাগে আর ছোট ছেলেদের প্রতি একটা আকর্ষণ থাকে ছোট ছেলেদের মুখের দর্শন বা দেখা মানুষদেরকে আকৃষ্ট করে চমৎকৃত করে ওদেরকে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই আপনি হয়তো দেখে বললেন আহ কত সুন্দর কি সুদর্শন কি দেখতে ভালো শুধু এতটুকু বললেন আর কিছু বললেন না এইটুকু বলার কারণে কিন্তু আপনার আপনার এই এই চোখের দৃষ্টিটা তাকে লেগে যেতে পারে এবং সেই ছেলেটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে অনুরূপ কারু বাগানে অনেক ফসল হয়েছে বাগানে মাসাল্লাহ অনেক ফল এবছর দারুণ ফলন বাগানের এই বাগান দেখে আপনি বললেন আহ কত হয়েছে আহ সুন্দর লাগছে কি ভালো লাগছে আপনি কিন্তু আর কিছু বললেন না এরকম করে যদি বলা হয় তাহলে বাগানেরও ক্ষতি হতে পারে ওই ফল নষ্ট হয়ে যেতে পারে অনেক লোক আছে মানুষের গায়ের দুধ নষ্ট করে দেয় গায়ের দুধ দিতে হঠাৎ গায়ের দুধ বন্ধ হয়ে যায় কেন এরকম কথা বলা আর এরকম মানে আচরণ করার কারণে তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলীহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন কোন জিনিসকে দেখব না কৌথা ইল্লা এরকম যদি বলি তাহলে ওই ছেলেটা বা ওই বাগানের বা ওই গায়ের বা যা দেখে আপনি আশ্চর্য হয়েছেন যা দেখে আপনি দেখে দেখে একটা সুন্দর ছেলেকে যখন দেখবেন ওপরের ছেলে হোক যারি ছেলে হোক যখন দেখবেন তখন বলবেন মাসা আল্লাহ কি দেখতে সুন্দর আল্লাহ বরকুদ দান করুক বারাকাল্ল ফিক এরকম যখন দোয়া দিবেন তখন ওই ছেলেটার কারণে তার চরম ক্ষতি হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাই শিক্ষা দিলেন ইজা আজাবাদ কুম ই আজাবাদ কুমা উন ফালা যখন তোমাদের ওপর ভাইয়ের কোনো জিনিস তোমাদেরকে চমৎকৃত করবে এবং সহিদ আল্লাহ নবী বলছেন যখন তোমরা তোমার ভাইয়ের কোনো জিনিস দেখবে যে জিনিস তোমাকে চমৎকৃত করেছে যে জিনিস দেখে তোমাকে খুব ভালো লেগেছে তখন তোমার বলা উচিত ফিক। আল্লাহ যেন তোমার বরকত দান করেন তার জন্য যেন বরকতের দোয়া দিও এরকম বললে ওই ওই লোকটির লোকটির কোনো কোনো ক্ষতি হবে হবে না না অসুবিধা আর আপনার চোখের দৃষ্টি তার কোনো অনিষ্ট করতে পারবে না তাই বলছিলাম ভাইরা আমার নজর নজরদোষ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আমরা নিজেরাও বাঁচতে চেষ্টা করব আর ওপর বাঁচাবো আমার দৃষ্টি যেন কাউকে না লাগে সেই ব্যবস্থাও দিয়ে গেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাই দেখে আমরা বলবো মা আল্লাহ কিংবা বারাকাল্লাহ ইত্যাদি অনুরূপ হবে নজরদোষ থেকে বাঁচার উপায় হচ্ছে আমাকে আর আপনাকে সকল মানুষকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আস্থা রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহর ওপরে ভরসা রাখলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর উপরে যদি পূর্ণ আস্থা থাকে সম্পূর্ণরূপে যদি না মহান আল্লাহ রেবহু ইন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মাইকাল আল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করবে ফাহা হাসবহু তার জন্য আল্লাহ যথেষ্ট হবেন আল্লাহ তার জন্য যথেষ্ট আর যার জন্য আল্লাহ যথেষ্ট হবেন ব্যাপার বুঝতে পারছেন তার কি কেউ কোন ক্ষতি করতে পারবে আল্লাহ যদি আপনার হিফাজত করতে চান আল্লাহ যদি আপনার সুরক্ষণ করতে চান আল্লা রব্বুল আলিমিনের হিফাজতে যদি আপনি থাকেন পৃথিবীর কোন শক্তি কি আপনার কোনো ক্ষতি করতে পারবে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি মহান আল্লাহ রব্বুল আলিমিন আপনার হেফাজত করেন আল্লাহর ওপর যদি আপনি ভরসা রাখেন তাহলে আপনার কেউ কোন ক্ষতি করতে পারবে না তো ভাইরা আমার এটা একটা বাঁচার উপায় যে আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখুন জি কির আজকারের যত্ন নিন আপনি কারো ক্ষতি করবেন না ওপরকে নিজের ক্ষতি থেকে বাঁচান আর আল্লাহর ওপরে পূর্ণ আস্থা রাখুন যে আমার কেউ কিছু ক্ষতি করতে পারবে না এইভাবে আস্থা রাখুন ইনশা আল্লাহ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সবাইদের ভালো রাখুন আল্লাহ আমাদের হেফাজত করুন ও সাল আলানবানা মোহাম্মদ ও আল্লাহ ওয়া সাহবিহি আজমাই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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते मानवतार समाधान थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जिनो वो टू फोर वन नाइन टू पाउंड नंबर জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার সমাধান